শ্রীমদ্ ভাগবীতা কি যায় শ্রীমদ ভাগবা আজকে আমরা পাঠ করবো শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথা থেকে অনুবাদ এই বংৎ শ্রী শ্রীমদ এই ভক্তি বৈন স্বামী প্রে দ্বার অধ্যায় আঠারো শ্লোক সংখ্যা কুড়ি আজকে কুড়ি নম্বর শ্লোক আজকে লেখা লেখা নাই কুড়ি নম্বর শ্লোক ষম ভাবম আবিভক্ত বিভক্তি সাক গীতা গান এই জীব আম নানা কম ফলভে মনুষ্যা বর্ধমান অবৈক বিভিন্ন স্বিক জ্ঞান অনুবাদ গদ্য রূপে যেই জ্ঞানে দ্বারা সমস্ত প্রাণী ভাব দর্শন হয় সেই জ্ঞানকে সাত বলে জানবে যিনি দেবতা মানুষ পশু জলজ বা প্রতিটি জীবে মধ্যে একটি চিন্ময় আত্ম রয়েছে যদিও জীবগুলি তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের দেহ অর্জন সপ্তম অধ্যায় বর্ণনা অনুযায়ী পরমেশ্বর পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি থেকেই প্রত্যেক জীব দে প্রতিটি জীব দেহেই জীবনের শক্তি স্বরূপ দর্শন করাই হচ্ছে শক্তিটি অবিনশ যার দেহেই তারা বিভিন্ন রূপেই প্রতিভাত বদ্ধ জীবনে অস্তিত্বে নানা রকম রূপ আছে তাই জীবনী শক্তিকে বলে মনে হয় নির্বিশেষ জ্ঞান হচ্ছে আত্মল্ধির একটি অঙ্গ সর্বভূতই নাই ভাবম ইচ্ছে আবিভক্ত বিভক্তি সগব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির তিন গুণে বিশদ বর্ণনা করেন তিন গুণ আছে সত্যগুণ রজগুণ ধুণ থমগুন একদম নিকৃষ্ট আছে মানুষ যারা গণিত মানুষ যারা থমগণিত উচিত ভ্রব বিষ্ণু স্বামী মহারাজের চরণের আশ্রয় নেওয়া এবং যারা রাজসিক। কিন্তু যেহেতু আমি মূর্খ তামসিক মূর্খ সেই জন্য আমার সব কথা বলা দরকার আছে কারণ বৈষ্ণব তো হয়তো বহু জন্ম পড়ে আমার জ্ঞান আমার হৃদয়ে জ্ঞান উদ্দীত হবে যে আমি আসলে কৃষ্ণের দাসরূপ হয় কৃষ্ণের আমি বাবা বলি কিন্তু বুঝি সেই জন্য বার বার বলতে হবে তো থামস একদম লিষ্ট আছে তারা ফসু দে আলস্য নিদ্রা নমরা সেই সব তাদের ছিন্ন না লক্ষণ তমগুণ থেকে তমগুণ থেকে রীনের মধ্যে এই সত্যগুণ শ্রেষ্ঠ কিন্তু শ্রীকৃষ্ণ বলে যে এই তিন গুণ হচ্ছে বন্ধন গুণ এই শব্দে এই অর্থ হচ্ছে রাশি নাই বলে রাশির জন্য গুণ বলে তো এই থিং গুণ হচ্ছে ভবধনের কারণ তো কি করে সত্য গুণ ভবাবন্ধনে কারণ আজ এই শোকে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণ হত্যগুণ থেকে কি হয় জ্ঞানম সত্যগুণ এ বিশেষ গুণ আছে সত্য থেকে সত্যগুণ থেকে যারা আছে তাদের জ্ঞান হয় রমগণ সম্পন্ন লোক দে ভগবৎ গীতা এই সকল শাস্ত্র অজ্ঞান শব্দ অনেক জায়গায় অজ্ঞান শব্দ দেখি শাস্ত্র তো জ্ঞান মনে কি ইউনি কলেজ যাওয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেডিকল শাস্ত্র জ্ঞান শব্দ অর্থ আছে আধ্যাত্মিক জ্ঞান ভগব গীতা ভগবান শ্রীকৃষ্ণ প্রথম শিক্ষা আছে জীব মনে আত্ম এবং দেহের মধ্যে কি পার্থক্য আছে ভগবান কৃষ্ণকে ধর তুমি পণ্ডিতের মত বড় বড় কথা বলছিস তুই বড় বড় কথা বলছিস কিন্তু যন্ত্র কি বলে তুমি জানো না যে দেহ ধারী এবং দেহ ভিন্ন আছে আছে তো আত্থ জ্ঞান এবং সত্য গুণ সম্পন্ন লোকদের আত্মজ্ঞান থাকে রাজগুন লোক তো ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখে আসক্ত এবং লোক তো ফসদের মত ভূতের মত আসলে বিশেষ করে যারা বেশি মদ খায় তাদের ছিদ্র তো ভূতের তারা দূরে থাকে তাদের জীবন খুব নিয়মিত কম আহা করে খুব সরল আহা করে কম নিদ্রা করে এবং তাদের প্রয়াস আছে এই ফরম সত্যকে বুঝতে তাদের জীবনে উদ্দেশ্য আছে আধ্যাত্মিক উপলব্ধি এখানে শ্রীকৃষ্ণ বলেন যে ওই সাত জ্ঞান কি রকম আছে সত্য গুণে এই রকম সাক্ষাৎ হয় যে এই আতা আছে আমরা দেখি এই জড় জগতে অনেক কত প্রাণী আছে অসংখ্য এই তা ভ্রমণ ভরে অনন্ত জীবগণ চরাসি লক্ষ জনিতেই করে এই ভ্রমণ কত লোক থাকে এই ঢাকা শহরে জনসংখ্যা কত আছে দেড় কোটি দেড় কোটি দেড় মানুষ মশা আছে কম্পাউন্ড এই দেড় মশা আছে বাথরুম শখ জিভ আছে না সকাল জিভ তো যে অনেক জীব আছে সেটা প্রত্যক্ষ জ্ঞান আমরা নিজে চোখে দেখতে পাই দেখতে পারি যে অনেক প্রাণী আছে অনেক অনেক অনেক অসংখ্য শুধুমাত্র এই পৃথিবীতে নয় এই সার বিশ্বে অনেক লোক আছে এবং বুঝা যায় যে প্রত্যেক শরীরের মধ্যে অনেক অনু আছে এবং প্রত্যেক অণু আলাদা জীব আছে এবং প্রত্যেক মানব শরীর মধ্যে অনু আছে তো বিকাশ থাকে এই আধার্থিক উপলব্ধি হয় যে অসংখ্য জীব থাকলেও প্রকৃত পক্ষে শুধুমাত্র এই আর্থ আছে কিন্তু সেই উপলব্ধি পরিপূর্ণ নেই হচ্ছেন কৃষ্ণ তবু কৃষ্ণ আছেন এবং অন আত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 অবিভক্ত এই শব্দ এই শ্লোক ঈক্ষভক্ত বিভক্তি সরকার যদি মনে করে যে শুধুমাত্র এই আত্মা আছে এবং শখ ভেদ যা আমরা দেখি সেটা মায়া তো এই মতবাদ ও মতবাদবাদুই প্রচালিত আছে বিশেষ করে হিন্দু ধর্মে বাংলাদেশে অথ নয় চৈতন্য মহাপ্রভুর কৃপায় ওই ভক্তি ভাবনা বেশি এই দেশে আছে বিশেষ করে ভারতে ওই হিন্দু ধর্ম আসলে হিন্দু শব্দ নেই হিন্দু এই শব্দ শব্দ আছে তো ভারতে অত খুব প্রচালিত আছে এবং সারা বিশ্ব এই ভুল ধারণা যে আত্মা এই রূপ দেখি এই সকল রূপ হচ্ছে মায়া প্রকৃত পক্ষে যা আমরা দেখি তার পৃথক পৃথক অস্তিত্ব তো নেই সব কিছু এই কাজ এই হচ্ছে অদ্বৈত বা অদ্বৈত দ্বৈত মনে দুই অদ্বৈত মনে দুই তো নাই আছে তো বৈষ্ণবের আমরা জানি যে থেকে কৃষ্ণের ভিন্ন নাইত শ্রী কৃষ্ণ হচ্ছেন সব কিছুই তবু কৃষ্ণ আছেন এবং আমরা আছি এবং কৃষ্ণ হচ্ছেন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 এবং আমরা সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তি আমাদের এখানে আছে সর্বশক্তিমান আছে ভগবানের চাই নিজেকে ভাগবান বানাতে চাই খে এই দেশে অনেক ভাগবান আছে নক ভাগবান সেটা ভালো নখল ভগবান বানালে তো কোনো কাজ করা দরকার নেই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 হ্যাঁ হ্যাঁ বলছে মোবাইল ও ভক্ত আছে হ্যাঁ হা হা হ্যাঁ বলছে ঠিক আছে তুমি কথা বলো কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আমি জ্ঞান আছে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 তাহলে আমরা এই ভুল ধারণা থেকে গ্রস্ত হবে তো কৃষ্ণ ভক্তি সত্যগুণ থেকে হয় না। কৃষ্ণ ভক্তি কি করে প্রাপ্ত হয় ভক্ত নেই উচিত ভক্তিস্থ ভা সঙ্গেই না পারি যায় এতে কৃষ্ণ ভক্তি থেকে প্রাপ্ত করা হয় ব্রহ্মাণ্ড ভ্রমিত ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে ভাই ভক্তিগত বীজ তো তামসিক ব্যক্তিও যদি ভাগ্যবান হয় তো বৈষ্ণব সঙ্গে ভগবত হতে এবং শাস্ত্র আছে যেমন মহাপ্রভু সর্বভৌম ভাচাচার্যকে বলেছেন মৃগারী নামক এই শিকারের বৃদ্ধান্ত মৃগারী তো শিকারী ছিল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 কিন্তু সম্ভব আছে যে শুদ্ধ ভক্তদের সংগতি থেকে পাপি তাপি যত ছিল নামে উদ্ধার এল শাকি জাগায় বাধায় এবং আধুনিক যুগে অনেক অনেক শিলপ্রভুপাদ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু বাস্তব সেনাপতি প্রতিনিধি চৈতন্য মহাপ্রভুর স্বয়ং আসলে নিত্যানন্দ প্রভু আর শিলপ্রভূপাত মহাপ্রভুর মহান শক্তি সম্পন্ন হয়ে চৈতন্য মহাপ্রভুর থেকে আরো অনেক অদ্ভুত সেবা করেন তিনি অনেক অনেক মাংসাহারীচারি তো সব কিছু সম্ভব হয় বৈষ্ণবের কৃপায় তো সাত হওয়ার দরকার নাই জন্য তবু যাতে এই ভক্তি সাধনার জন্য অনুকূল স্থিতি হবে অনুকূল পরিবেশ হবে মন অনুকূল হবে সেই জন্য সার্বিক আচরণ পালন করা আসলে এই পুরানো সংস্কৃতি যাচ্ছিল এই বাংলাদেশে এবং সারা ভারতে से तो सब दिक्वन से आधत्मिक उन्नतर अनुकूल जेमन खूब घरे उठा ब्रह्म मुहूर्त आगे घुम थे उठी कि भगवान भजन कर जन्म ब्रह्म मुहूर्त हम चे अनुकूल समय भक्त करें जन्मे এবং সেটা সাধারণ অভ্যাস ছিল সারা ভারতে যে লোকেরা প্রতিদিন ভাবে খুব ভরে উঠলেন আজকে তো বিপরীত হচ্ছে লোকেরা মধ্যরাত্রি পর্যন্ত টিভি দেখা থাকে এবং এই সাত বাজে আট বাজে উঠে এবং শীতকালে স্নান না করে অফিসে যায় তো নিঘৃণ জীবন তো মুসলমানের খুব ভরে উঠে না আগেই হতে হবে তো সব ধার্মিক সংস্কৃতিতে এই রকমই হয় ইস্কনের যোগদান করা একটু আগেই এই আমি এই খ্রিস্টান মনেশ্রী মনেশ্রী মানে আশ্রমের মতো ছিলাম কিছুদিন ওর সেখানে ওই সব সাধু তো তাদের ভাজন আসলে তার প্রার্থনা করছেন একসাথে সকবেলা তিন বাজে থাকে প্রতিদিন তো সব ধার্মিক লোক জানেন যে শুধুমাত্র এই সনাতন ধর্মে না মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম হবে সেই সময় সৃষ্ট আধ্যাত্মিক ভজন পাঠ পূজা ধ্যান এই সকল খেলার জন্য তো সেটা এবং নিয়মিত শৃঙ্খলা প্রতিদিন প্রসাদ সেবা এইভাবে মন ঠান্ডা হয়ে যায় স্থির হয়ে যায় আমরা যদি নিয়মিত রূপে জীবন যাপন করিতে মন সদাই বকিপ্ত থাকে শৈশবে জনম ভালো নিয়মিত জীবন সাধন তো শতগুণে মিটা হা সাথিকা হতঃ কখনো এই মাছ মাংস ডিম পেঁয়াজ এই সব তো সম্ভব নয় অনুকূল আছে আধ্যাত্মিক জীবনের জন্য এইসব পালন করা দরকার আছে তো এইসব বলে আপনাদের মানে আহ প্রশ্ন হতে বন জঙ্গলে আমরা যদি কিছু বন জঙ্গল থাকে এর ভিতরে আমরা যাই ভজনের জন্য কিছু লোক আসবে এই এবং জেনারে দিয়ে ধর বিধিও দেখাবে বিধিও দেখবে আমি দেখেছি তো সেখানে গেলাম এবং কি আছে এই ওই হিমালয় পার্বতের উপরে এই করে অনেক যায় জয় দেলেছে এবং ধনী লোক যায় খুব বড় গাড়ি আছে তার মধ্যে ছোট আছে তার টিভি দেখে তো এটা জায়গায় হিমালয় কিন্তু তাদের নিকৃষ্ট অভ্যাস এটা আছে যে এই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 তো এই বিচার আছে যে এই যোগে শান্ত সাত স্থান খুব কম আছে তীর্থস্থানেও অনেক অন্যরকম লোক আছে তো আমরা শহরে মাঝখানে আছি কি জন্য এই জায়গাতেও ভজনের জন্য শ্রেষ্ঠ নে প্রচারের জন্য আমাদের ইচ্ছা আছে মায়াপড়ে অনেক লোকজন আছে সব ভক্ত আছে সেটা ভালো একান্ত জায়গা নিরিবিলিং জায়গা থাকা সেই জায়গা ভালো ভজনের জন্য কিন্তু যাতে প্রচা হবে আমরা শহরের মধ্যে থাকি এই আমরা ভজন করে এবং প্রচারও করে তো সত্যগুণ ভালো এবং যতটুকু সম্ভব হয় ওই সব সার্থিক নিয়ম আমরা পালন করি কিন্তু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 আমরা অনেক ভ্রমণ করি সেটা রাজস্ব নেই আমাদের টাকা পয়সা বিচার আছে কত হিসাব আছে না যদি কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্যে হয় সেটা রাজসিক নেই সেটা তো শুদ্ধ সত্যিক সত্যগুণ তো আমরা সবকিছু আমরা সবকিছু কর শ্রীকৃষ্ণের প্রীতির জন্য কৃষ্ণার্থে অখিল শ্রেষ্ঠ আমাদের সকল শ্রেষ্ঠ কৃষ্ণের প্রীতির জন্য করা সেটা হচ্ছে ভক্তি তো এই এইসব বিষয়ে অনেক গভীর আছে সময় সীমিত আছে আমি সেই জন্য এর সম্বন্ধে আরো বেশি কথা বলব না এই ছোট বক্তৃত শেষ করছি যদি কারো প্রশ্ন আছে এখন কখন জিজ্ঞেস করুন নইতেও আমরা এখন শেষ করে প্রশ্ন এই বিষয়ে সম্ভব হয়তো অসংখ্য প্রশ্ন হতে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ হতে পারে না দেখুন কালকেই না দুই দিন আগে ভূমি খামছে ফানে তো এখানেও হতে পারে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে পরিস্থিতি সেটা জড় জগতে লক্ষণ যেসব কিছু অস্তিত্ব আছে তো এইসব অস্তিত্ব স্থিতির মধ্যেই মন স্থির করতে হবেই কৃষ্ণের চরণে সেজন্য সংকল্প নিতে হবে যা কিছু হবে এবং অনেক কিছু হবে আমার জীবনে উদ্দেশ্য আছে কৃষ্ণের চরম সেন সংকল্প করতে হবে আমরা যদি সংকল্প করি তাহলে আমরা কখনো অস্থির হবে না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 আমরা এই সংসার এক জঞ্জাল থেকে মুক্ত হতে পারে জঞ্জাল যদি বেশি হয় এবং আমরা সেই জন্য ভক্তি ত্যাগ করে তো সেটা কি সেই জন্য ব্রত নেওয়া হয় তো যা কিছু হবে আমি এই ভক্তি সংকল্প থেকে কখনোই হব না হরে কৃষ্ণ আজ্ঞায় আমি কয়েকটা বই লিখেছি এখানে একটা বাংলায় উপলব্ধ আছে নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনে পন্থা এর মধ্যে আপনি পাবেন এই সব